আনাস ইবনু মালিক রাজিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম এক বেদুইনকে মসজিদে পেশাব করতে দেখলেন তখন তিনি বললেন তাকে ছেড়ে দাও সে পেশাব শেষ করলে পানি নিয়ে আসতে বললেন অতপর তা সেখানে ঠেলে দিলেন